نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سجيات أعمالنا من يهدي الله فلا مضلله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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقم الصلاة ولا تكن من الكافرين صدق الله مولانا العظيم معزز এবং আমার আশেপাশে পর্দান মুসলমান মামুন জুমাবার মোবারক দিন জিলহাজ মাস কোরবানির চাঁদ মুবারক চাঁদ আল্লাহ আমাদেরকে মুবারক দিনে দুনিয়া বিকাশ কাম থেকে মুক্ত রাখি বিশেষ করে গুনার কাম খারাপ কাম থেকে আল্লাপাক আমাদেরকে দূরে রাখি মেহরবানি করে হবার তৌফিক আনায়ত করলেন সেজন্য আমরা সবাই আমাদের মাহবুদারে দরবারে দরবারে অন্তর স্তল থেকে কালীমাতু শুকর জানাই আলহামদুলিল্লাহ সাথে সাথে আল্লাহ তাদের হাবিব রসুল আকরম শফি আজম সরওয়ারে দো আলম িয়া আশরাফুলের দরবারে লাখি দরুদ্ের হাদিয়া আমরা পেশ করি আমাকে বলছেন কিছু নামাজ সম্পর্কে আলোচনা করবেন একজনকে একটা বিষয় দেওয়া হয়েছে আমি যে আয়াত আমাদের সামনে তালাবাদ করলাম সম্বন্ধে বুঝা গেল নামাজ ছাড়ি দেওয়া ইটা কার কাম। কিন্তু বর্তমানে লক্ষ লক্ষ মুসলমান আমরা নামাজ আসেনা মসজিদ আসি না সেজন্য কোন দ্বার ফাই কোনো ফোনা শোকে দেখান দেখা দেখি নাই ওর না করলে শোকে দেখে কেম না করলে কোনোকে দেখে রবি মাসের বারো তারিখে স্লোগান না দিলে কোনোকে দেখে দেখ না পাকাইলে কোন শোকে দেখে আল্লাহ পাক আমাদেরকে শহীদ দিন বুঝার তৌফিক দান করুন আমিন বলেন আল্লাহ পাক দিজেই বলেন যে তোমরা কাফের হইও না নামাজ আদায় করো তোলে বুঝা গেলো নামাজ ছাড়িয়ে দেওয়া এটা কার কাম কা কাম বেদিনের কাম আল্লাহ কোরআন শরীফের প্রথমে আল্লাহ বলছেনহেসগর বান্দাবান্দি কারা আল্লাহ না হুম ইউক আমার পরহেজগার বান্দাবান্দি হলো যারা নামাজ কায়ম করে এবং যারা অদৃশ্য জগৎ কবর হাসরাত জান্নার জাহান নাম দেখে নাই না দেখিয়া বিশ্বাস করে এরা হলো আমার পরহেজগার বান্দাবান্দি এবং যারা গরিব মিষ্কিন্ত্রিম অসহায় এদেরকে জকাত দেয় ফিতরা দেয় এদের জন্য মাল খরচ করে ভালো কামে মাল খরচ করে এরা হলো আমার পরহেজগার বান্দাবান্দি আল্লাহ কোরআন শরীফ প্রথমেই নামাজের কথা বলছেন বান্দাবান্দি তারা কামিয়াব তারা সফলতা অর্জন করছে যারা মনোযোগ সহকারে জাহান নামের ভয় নিয়া তারা নামাজ আদায় করে মনোযোগ সহকারে একাগ্র এরা হলো কামিয়াব এরা সফলতা অর্জন করছে আল্লাহ বলছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা দিলে কোনোরা কাফের মনে করতেন না কিন্তু নামাজ সারি দিলে কি মনে করতেন কাফের মনে করতেন কোরবানি তো আমরা মনে করেন গরিব কোরবানি করতে চা সবাই কোরবানি করতে চা বোধ কস্য করি করতে চা কিন্তু এমন ব্যক্তি কোরবানি করতে রাজি কিন্তু নামাজ পড়তে রাজি নেই মসজিদ আসতে রাজি নেই অতানি করা হলো আর নামাজ কোরবানি করা হলো ওয়াজিব নামাজ ফেরা কি ভাই ফর্জ আইন ফর্জ আইন কিন্তু বৌধ ভাই নামাজের খবর নাই মসজিদে আসে না কিন্তু কোরবানি গড়ার জন্য খুব প্রস্তুত সেটা খারাপ না সেটাও ভালো কিন্তু ফরজের দাম ফরজ হিসাবে ওয়াজীবের দাম ওয়াজীব হিসাবে শূন্যতে মার দাম শূন্যতে শূন্যতে জায়দার দামের দাম মোস্তাহ নফল হিসাবে কিন্তু আমরা বোধ কেউ আমরা নামাজের খবর না না কিন্তু কোরবানির জন্য আমরা দূর দূরি বহু কিছু করি অথচ কোরবানি বহু সময় দেখা যা গরিবের উপরে কোরবানি ও আজীবও নয় কিন্তু নামাজ তো এটা যে ছেলে সাত বছর বয়সেছে হয়েছে ও তো কোরবানি কোন তার উপরে আজীব না কিন্তু নামাজ তাকে আদেশ দিতে বলছেন এবং দশ বছর বয়সে তাকে মারতে বলছেন আমাদের একটু বুঝের মধ্যে বেশ কম আসে আল্লাহ আমাদেরকে করেন। আল্লাহ নসাদ করেন্লাহি সাল্লাম আলোক করি দো বাপমার সঙ্গে সে যেন আর না থাকে সে যেন আর না থাকে এভাবে তারা যেন একে অপরে বা এক সংজ্ঞান না থাকে ভাই এক সংজ্ঞা না থাকে যখন তার দশ বছর বয়স হয় কিন্তু সেখানে কোরবানির কথা নাই নামাজের কথা আছে বলছেন আমার যে উম্মত আমার যে উম্মত সে নামাজে দাঁড়াইলো বৃষ্টির মতো তার মাথার উপর রহমত নাজল হয় বৃষ্টির মতো তার মাথার উপর রহমত নাজল হয় বৃষ্টির মতো সে যখন নামাজ ছেড়ে দিল সালাম হয়ে গেল তার মাথার উপর রহমত না জানোই কাল মত বৃষ্টির মতো হাদিস দাস এইভাবে আল্লাহ ফাঁকের নবী সালাম বলছেন আমার যে উম্মত সে নামাজ পড়লো মনোযোগ সহকারে আল্লাহ দিলেন আমি তাকে মাফ করি দেব এটা আমার আল্লাহ তাকে মাফ করি দিবেন আল্লাহাক তাকে জান্নাত দিবেন ওয়াদা দিলেন আর যে নামাজ পড়বে না আদায় করবেনা আল্লাহাকের ওয়াদা নাই তাকে আল্লাহ মাফ করতে নাও করতে পারেন কোন ওয়াদা নাই ইসলাম বলছেন যে পার্থক্য মুসলমান এবং কাফেরদের কাছে সেটা হলো নামাজ মুসলমান বলছেন যে ব্যক্তি যে ব্যক্তি আমরা মনে করেন ফরজ নামাজ তো আছে ওয়াজিব নামাজ তো আছে শূন্যতে আছে সাধারণ তাহাই তুল একটা নামাজ জান্নাত দিবেন জীবনের গুনা গুলা করে দিলেন দুই নামাজ শরীরতে মহা কদানো এটা হলো নফল তাহিয়া তো লজু ইটা হলো নফল আল্লাহ মুস্তফা সালাম বলছেন গোসল করা মনে কর নদীতে যে ব্যক্তি পাঁচ বার গোসল করে বাড়ির সামনে নদী আছে পানি আসা যাওয়া করে যার পানি পাঁচবার গোসল করলে ভালো মতে তার গায়ে কোনো ময়লা থাকবে সাহাব এখানে থাকবে না নবুল ইসলাম বলছেন এভাবে পাশ নামাজ যে ব্যক্তি আদায় করবে তার গায়ে কোনো গুণা থাকতে পারে না নবুল বলছেন তার গায়ে মধ্যে কোন গুণা থাকবে না পাপ থাকবে না তার গায়ে কোনো গুণা থাকবে না পাপ থাকবে না এভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা সে আলো দিয়া জান্নাতে চলে যাবে এবং সেই দুজক থেকে বাসার একটা প্রমাণ হবে প্রমাণ হবে এবং আল্লাহ হাদিসের মধ্যে আছে হামান এ সমস্ত বড় বড় বামপন্থী বড় বড় কাফের বড় বড় মোনাফেক এদের সাথে তার কি হবে আসর হবে কারণ তার সম্পদ বেশি ছিল যারা সম্পদের কারণে নামাজ কালাম পড়তে পারে নাই, তাদের হাসর হবে সাথে। হামান উজির ছিল ফেরাউনের উজির হামান ছিল যারা নাকি সরকারি চাকরি করার কারণে নামাজ কালাম পড়তে পারে নাই এদের হাসর হবে হামানের সাথে আর এভাবে যাদের নাকি চাষাবাদ বেশি ছিল তারা নামাজ কালাম করতে পারে না কারণে এই সমস্ত ব্যক্তির সরকার ছিল নেতা থাকার কারণে নামাজ কালাম আদায় করে নাই আল্লাহ তাদেরকে হাসর করবে ফেরাউনের সাথে হাদিসের মধ্যে আছে হাফিজা এবং ফেরাউন এবং হামান এদের সাথে তার হাসর হবে নামাজ কত গুরুত্ব কিন্তু আফসোসের কথা আমাদের দেশে কিছু নামদারি মুসলমান আছে নামাজের গুরুত্ব নাই আর যেগুলির কোন গুরুত্ব নাই সেগুলা মাথা নিয়া এবং সেগুলা সেগুলার মধ্যে আদেশ্বরীর মধ্যে আছে পাঁচ রক্ত নামাজ যে ব্যক্তি আদায় করবে আল্লাহ পাক ওনাকে পাঁচটা পুরস্কার দিবে এটা কি মিথ্যা কথা না সত্য কথা কি বলেন তা রিজিকের সমস্যা সমাধান তার মতো সময় আসান হবে এবং সে ব্যক্তির কবরের মধ্যে আল্লাহ ফাক আসান করে দিবে আল্লাহ আল্লাহাক তাকে এভাবে পলসরাত আল্লাহাক বৃজির আকারে পার করে দিবে আল্লাহাক তাকে ময়দানা হাসরে আল্লাহাক আমল নামা হাতে দিয়া আল্লাহাক তাকে জান্নাতে পৌঁছায় দিবেন আল্লাহ করেন আল্লাহ ওনাকে পাঁচটা পুরস্কার দিবে কটা পুরস্কার দিবে পাঁচটা পুরস্কার দিবে আর না ফুল আল্লাহ তাকে শাস্তি দিবে আর কোন হাদিসে ভাবাজা পনেরোটা শাস্তি কটা বলেন পনেরোটা শাস্তি দিবে পনেরো কব হাদিস আনা হচ্ছে টাকা লাভ পনেরোটা শাস্তি দিবে যে ব্যক্তি পাঁচ নামাজ আদায় করবে না আপনি দেখেন এই জুমাটা হলো সপ্তাহের মধ্যে একবার আর নামাজ দৌনি পাঁচ কবার কোন नाम मक्का शरीफी आदाय कर शरीफ आप्त नाम नोल मक्का शरीफ आदाय कर জুমানোনাফেক মান তারা জুমান নামাজ এক জুমা सब्य मुनाफे गो कारण जुमान नाम ईदे नाम्ला जमत के भलोबासन जमातर मध्य इसलम बड़ शक्ति জামাতের মধ্যে একটা ইসলামের বড় কি দেখা যা শক্তি দেখা যা এই শক্তিটাকে যে ব্যক্তি খন্ড করে দিল ভাঙ্গি দিল সেই ব্যক্তি হইতে পারে না সে মোনাফেক মুসলমানের শক্তি দেখতে পারে না মোনাফেক মুসলমানের শক্তি দেখতে পারে না সামন মুনাফেক লিখে দিবে এবং আর একাদেশের মধ্যে আছে মাত্র তিনটে জুমা যে ব্যক্তি তিন জুমা তরক করল আমরাই বুঝতে পারি কত খারাপ একদিন এক বুজুগের সঙ্গে বলে সজানের সঙ্গে দেখা হয়েছে এক বুজুর্গের সঙ্গে দেখা হয়েছে কা সাথে সজানের সঙ্গে বলছে শান আমি কি কাজ করলে তোমার মতো হইতে পারি একটু বলো দেখি আর তৃতীয় নম্বর এভাবে তুমি নামাজ ত্যাগ করি আর মিথ্যা কথা বলবা এভাবে তুমি আমার একটা আসে না তিনটা কথা বলছে তো সে বলছে জীবনও নামাজ ছাড়বো না এবং সে বলছে বুজুগ আমি এই ব্যাপারে একটা কিতাব লিখতেছি যে এই কোন কোন কারণে কি হওয়া যা শতান হওয়া যা আমি একটা কিতাব লিখতেছি তো বলে যে আমি আমার মনের কথা জীবনে আর কাউকে বলবো না নামাজ না বললে শতান হয়ে যা আর মিথ্যা কথা বললে মানুষ কি হয়ে যা শৈতান হয়ে যা হাতিস্বরীর মধ্যে আসে মধ্যে আছে যখন বান্দা বান্দি নামাজের মধ্যে শ্রেদ্ধাতে যা তখন শৈতান কান্দে দুঃখে শয়তান দুঃখে কান্দে যখন বান্দা বান্দি কোথায় যা বলেন শ্রেদ্ধতে যা আল্লাহাগের নবিয়ার সাদ করেন হাদিস শতান শিল্লাই শিল্লাই কান্দে মাদারকে শ্রদ্ধা করলে কান্দে না কিনে শতান খুশি দর্গা পূজা দুর্গা পূজা একই পূজা খুশি দর্গা পূজা खबरदारोजा हज जक मान जो नाभ करते নামাজের মধ্যে শেষদার দ্বারা নৈকট্য এর সাইতে লক্ষ কোটি গুণ বেশি লাভ করতে পারে আল্লাহের নবিয়ার সাদ করেন সেই যখন নামাজের মধ্যে অন্য অন্য এবার দুদিন লাভ করতে পারে যাহা সার মাধ্যমে নকুট্ট লাভ করতে পারে তার সাইতে কুটি গুণ বেশি কুটি গুণ বেশি আমাদের প্রিয় নামাজ এবার যা নামাজ আসছে তোমার মধ্যে দোয়া করি শ্রেষ্ঠ বন্দাবান্ধী যা দোয়া করে সব দোয়া কবুল হয়ে যাবে শ্রেদের মধ্যে যা দোয়া করবে বন্দাবান্ধী সব দোয়া কি হবে বলেন কবুল হয়ে যাবে শ্বেষদের মধ্যে যত দোয়া কবুল করা হয় সব কবুল সব কবুল কারণ হলো আল্লাহ আল্লাপাক আমি আমার কফালে নাকে কে দিলাম আমি গোলাম তুমি মালিক আমি গোলাম তুমি মালিক এটা আমার নাকে কে কোপালে দিলাম আমি গোলাম তুমি মালিক এবং আদিসুর মধ্যে আছে যে জায়গাতে নামাজ পড়ে ইমানদার ওই জায়গা তার জন্য সাক্ষী দিবে সেদিন সেদিন ওই জায়গা তার পক্ষে সাক্ষী দিবে অথবা তার বিপক্ষে সাক্ষী দিবে স্তফা সাল শীতকালে একটা গাছের কাছে যাইয়া উনি এভাবে গাছের ডাল গাছের ডালকে লালে দিছে ফাতাগুলা পরে গেছে সাহাবিরা বলেন নবীটা কেন করলেন তখন নবীলা বলছেন জীবনের গুনাগুলা পরি যাবে জীবনের গুনাগুলা পরে যাবে আমি এই জন্য এটা মেশাল দিলাম এভাবে আমার ভাইরা জামাতে যারা নামাজ পড়ে না জমাতে আপনি জুম্মান মসজিদে পড়লেন রখাত। পাঁচশো টাকা একলে এক রকলে জমাতের গুরুত্ব আজকে বোধ মুসলমানের কাছে নাই একা একা একা একা দোকানের নামাজ সরিয়ে ফেলা ঘরে নামাজ সরিয়ে ফেলা বাড়িতে নামাজ ফুড়িয়ে ফেলা হ্যাঁ মুসাফিদ যারা তারা জমাত না পাইল আল্লাহ আর জমাত হলো জমাটা কি ভাই শূন্যতে মহাকাদা শূন্যতে মহাকা এমন সুন্নত শক্ত করা হয়েছে যেটা ওয়াজিবের কাছাকাছি আছে আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল কষ্ট করি অন্যের উপরে ভর দিয়া উনি এভাবে জমাতে আসতেন অন্ধ আর আমরা সোকালা হইয়া আমরা জমাতে আসি না দাবি কিন্তু বোধ বড় আমি শুনিনি দাবি বোধ বড় কিন্তু প্রমাণ নাই ইসলাম বলছেন আমার উম্মত তোমরা যদি নাকি জমাতে নামাজ না পড়ো তাহলে আমি নবীর মনে চা তোমাদের বাড়িঘর আগুন দিয়া জালাই দি জমাত উন্নকে পড়াবে আর আমি লাকড়ি লইয়া কি যুবকদেরকে লইয়া তাদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালায় দি যারা কোথায় আসে না দেখেন তো কত বড় গুণা হইলে কত বড় হইলে এত বড় পদক্ষেপ নেওয়া যা বাড়িঘর আগুন দিয়ে জ্বালাই দেওয়া দান আছে সাইলি আছে কত হ্যাঁ আসবাসপত্র আছে কত কিছু আছে আগুন দিয়া জ্বালায় দেওয়া কোন এলাকা কোন গ্রাম এটা কত খারাপ কথা থাকলে মেয়ে লোক না থাকলে নাবালে ছেলে বেলে না থাকলে আমি নবী তাদের বাড়ি ঘর আগুন দিয়া জ্বালাই দিতাম আমি নবী সালেকাল করবো কবরে যাবো তখন আমরা বুঝবো আমরা জমাতে আসি না হাদিস্বরীর মধ্যে আল্লাহ আল্লাহের প্রিয়া নবী মোহাম্মদ মুস্তফা বলছেন আমি কি তোমাদেরকে এমন একটা পথ দেখাই দেব যার দ্বারা গুণামা হয়ে যাবে তোমরা তোমরা ভালো করি উজু করলে গুনা খাতা মাফ হয়ে যাবে আল্লাহাকের কাছে মর্তবা বাড়ি যাবে ভালো করে কি করা উজু করা ওজুর মধ্যে যা আছে আছে মুবুর মধ্যে কি নাই ওয়াজীব নেই হ্যাঁ উজুর মধ্যে ওয়াজীব নেই ফরজ আছে মোস্তাব আছে সুন্নত আছে তুমি ভালো মত যদি উজু করতে পারো তো তোমার জীবনের গুনা খাতা মাফ হয়ে যাবে আল্লাহ পাকের কাছে তোমার মর্তবা বাড়ি যাবে अंग गो भो मत उजु करते उजु करा हाथ पा चेहरा जकझक कर बसि कर একটা হলো কাস্টাত আপনি বেশি বেশি মসজিদ আসা যাওয়া করা পাঁচ সপ্তাহ পাঁচবার জুমার দিন একবার আপনি আসা যাওয়া করলেন মসজিদে নামাজ কালাম করার জন্য जमात पा सफेल पा क्या खेल से आदेश आदेश आती बन যে ব্যক্তি না কিছু বলতে হবে না এটা আমাদের নবুল বলে দিছেন যে ব্যক্তি অজু বানাইলো আর কালে মায়ের শাহাদলো তার জন্য বৃহস্পর আটটা দরওয়াজা বলেন না খোলা সহিদিস আমরা চলে আসি এত বড় একটা আবাদত এত বড় একটা মর্তবার কথা এত বড় সম্মানের কথা এত বড় ইজ্জতের কথা কিন্তু আমাদের মনও থাকে না আমাদের মনও থাকে না আসাধু আল্লাহ ইন কালা ও আসা আব্দুহু রসুলো যেমান এই দোয়ারটা ভরিবে তার জন্য বৃহস্তর আটটা দরওয়াজা কি হবে কন সম সব সম এবং কাস্টাদল খোদা ইলাল মা সাহাজিদ হাদিসের মধ্যে আসে হাদেশের মধ্যে আসে पर कले राय अंधकार थकबेना तुम्हारे आलोकित हो जाए जे बीते मस्जिदी रात कस्जिदे आसे আল্লাহ নেন এদের কোন অন্ধকার থাকবে না এদের কোনো পরকালে অন্ধকার থাকবে না অন্ধকার থাকবে না ওনারা মসজিদে আসতে ছোট্ট ছোট্ট কদম দিতেন কারণ আসি সাহবাহিকা মসজিদে আসতেন রিদান ছোট্ট ছোট্ট কদম দিয়া যত বেশি কদম হবে অত বেশি গুণা মাফ হবে অত বেশি সব লেখা হবে করেন আর সত্তলের চাই আসা কি না বলেন চাই নবীরা বলছেন অরজলুন আল্লাহ কমবিল যে জায়গাতে নামাজ পড়ে তার মসজিদ মেয়ে লোক এখানে মধ্যে আসে মেয়ে লোক এই মসজিদে আসবে না পর্দার খাতিরে মেয়ে লোক ঘরে যে জায়গাতে নির্দিষ্ট জায়গাতে নামাজ পড়ে যারা রাতে মসজিদে আসে তো तुम्हें की, की मुनाफे को नाजी मुनाफेक नो जमाते शरीर क्या हिले ना को नबीर पड़िए नाम মধ্যে আসছেন জমা চলতেছে আপনি আরেক জায়গার থেকে নামাজ ফিরিয়েছেন আপনি শরিক যাবেন না হয় আপনার উপরে মানুষের একটা অপবাদ কি কিন্তু এখানে নামাজ জমাতে হয় সে কোথায় যান আপনার নফল হবে আপনার কি হবে এসারা পরে নফল আছে কথা বোঝেন নাই এভাবে আপনার জোর নফল আছে ফজরের পরে ফারবেন না কারণ একবার ফিরলে সূর্য উঠার আগে আর নফল নাই আর মাগ্রী তো তিন ডকাত নফল নাই তা আপনার উপর নয়টা অফবত আসবে নবুল ইসলাম বলছেন হারলাম তা তুমি কি মোনাফেক তুমি যে নামাজের মধ্যে সরি করলে না তুমি কি মোনাফেক খবর নিতেন একদিন কিছু সাহাবিকে আমাদের নবী দেখলেন না আমাদের নবীল ইসলাম খুব রাগ যদি তোমাদেরকে বলা হয় যদি তোমাদেরকে বলা হয় মুসিদের মধ্যে আসলে মোটা মোটা নালা তোমাদেরকে দেওয়া হবে মগজওয়ালা আল্লাহ আল্লাহ বাড়বে তোমরা এই ওয়াদাটা এই ওয়াদাটা তোমরা বিশ্বাস করি কেন আসলে না যে নলা দিবে মোটা মোটা তার তো ওয়াদা হইতে পারে সে ওয়াদা করি মরিয়া যাইতে পারে ওয়াদা করি এবং সে করেন না তোমরা আল্লাহাকের ওয়াদার ভরে বিশ্বাস করি তোমরা মোটা দুইটা নলা মগজওয়ালা মোটা মোটা দুইটা নলা কিওয়ালা মগজওয়ালা হাদিসের শব্দ আল্লাহাক তো আধা খেলাপ করেন না কোরআন শরীফের আয়াদ আল্লাহ বলছেন আমি আল্লাহ করি না এভাবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা ইসলাম উনি সাহাবকে চেক দিতেন কোন সাহাবি কি হেফাজত করে কিভাবে করে উনি মাঝামাঝি ভাবে উনি খবর নিতেন হাদিসের মধ্যে আছে একবার আমাদের তাল আলহিবাইন সকালবেলা দেখে দোনো জনের এদিকে আসো তুমি এত আসতে কেন করো নবী যিনি শোনা দরকার আল্লাহ উনি তো আসতে কইল শুনে আচ্ছা তুমি এত জোরে কেন করিলা নবী জোরে মারি যেন কাতে না পারে তখন নবীলাম বলছে আমার আবু বকর তোমরা মন করা চলতেছ আমি নবীর কথা নয়। তুমি একটু আওয়াজ বাড়াও তুমি একটু আওয়াজ কমাও মধ্যম পন্ত অবলম্বন কর কোন পন্তা মধ্যম লম্বন পন্তা আমরা মধ্য উম্মত আমরা কি উন্ম্মত বলতো মধ্যম উম্মত বেহতরিন উম্মত বানাইলাম তোমরা ময়দান আহাসরে সমস্ত উম্মতের সমস্ত উম্মতের ব্যাপারে নবীদের পক্ষে হইয়া তোমরা সাক্ষী দিবা আমরা কি দেবো দাবাদ দিছে মতে মিথ্যা কথা বলতেছে তখন আল্লাহাক বলবেন আপনার সাক্ষী কে সাক্ষী হলো আখরি জমান সাক্ষী দেব আমরা আমরা বলবো যে পাক আমরা শুনছি আপনার নবী থেকে আপনার নবী বলছেন আল্লাহাকাবেন আমরা বেহতরী উন্মত আমার বাইরা আমার বাইরা বহু ব্যক্তি আছে ফরজের খবর নাই ওয়াজীবের খবর নাই ন না কিছু না সেগুলা নিয়ে মাথায় নিয়ে নাচানাসি করে এবং সেগুলা না করলে কোনো দেখেবা যে ব্যক্তি অজুরা বিস্মিল্লা তার মাথা হইতে পা পর্যন্ত পুরো অঙ্গ ফাঁকবে না শুধু সাইড অঙ্গ ফাঁক হবে হাত পা চেহারা এগুলা ফাঁক হবে মাথা আর যদি বিসমিল্লা পরবে তা মাথা হতে পাড়ে নাই সেই ব্যক্তি ওজুর ওজুর মর্তবা পাবে না যা যতটুক ফতটুক সেই পাবে না ওজু হয়ে যাবে যতটুক তার লাভই তো অতটুক লাভ লাভ হবে না যে আলী ইসলাম হক অল্প লম্বা দোয়া আদি সে পাওয়া যানা এভাবে লম্বা দোয়া পাওয়া জানা কথা বোঝেন নাই ওজুর কত ফাওয়া অজুর কত ভাবার যে ব্যক্তি অজু বানাইলো অজু বানাইলো যতটুক অঙ্গলো আল্লাহ অঙ্গর মধ্যে স্বর্ণ মণিমুক্ত মুক্তা দিয়া কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছেন আল্লাহ স্বর্ণ দিয়া সান্দি দিয়া আল্লাহার কঙ্গন সৃষ্টি করি আপনার হাতের মধ্যে দিবে আল্লাহ বৃষ্টি লাগবে না এই জগতে বৃষ্টি লাগে ওই জগতে গেলে আল্লাহ আব্বা সুষ্ঠী করে দিবে যেমন এই জগতে মেয়ে লোকের দাঁড়িয়ে নাই ওই জগতে গেলে জান্নাতে গেলে পুরুষ টো দাঁড়ি থাকবে না বৃহস্পতি মধ্যে গেলে কোন পুরুস্প থাকবে না এখন দাঁড়ি থাকবে না এখন যারা দুনিয়াকে জান্নাত বানাই ফেলা পাঁচ দুনিয়াকে জান্নাত বানাই ফেলা পরকালে ভয় আছে পরকালে ভয় আছে এই জন্য আল্লাহ মত আল্লাহ বলছে তোমরা উজু করি ভালো মতে আচ্ছা এইভাবে আল্লাহাম তোমার নামাজ পড়তে হলে করিবা আমি আল্লাহ পাক জানাত তৈ বা করলে শীতকাল মুড়ির পাশে দিয়া এভাবে তলা থাকে বোঝেন না কথা পাশে ভরে জায়গা থাকে হাডির লোকে মিলেন না এইভাবে পাটা ফানির মধ্যে বালাই দিলে সেখানে মধ্যে পানি পৌঁছে না পানি শুকনা রয়ে গেছে লতি পর্যন্ত ভালো করে দুই নাই এক গোড়া সুদের গোরা হইতে লইয়া এই নাভি নিশে পর্যন্ত সে ভালো করে দূর এমন বস এক এখান দিয়ে দেখা যায় সাদা এখান দিয়ে সাদা এই ব্যক্তিকে আল্লাহা কাব যারা পায়ের মধ্যে ভালো করি পানি পৌঁছায় নাই যারা পায়ের মধ্যে ভালো করি পানি পৌঁছায় নাই এদের কামি আল্লাহ জাহান নামে দেব শাস্তি দেব এদেরকে আমি আল্লাহ লাঞ্ছিত করব ওয়াইল আজাব এটা খুব ভয়াবহ শব্দ এভাবে যে আমরা বহু ব্যক্তিত্ব ফরজ গোসলও ফারে না কথা বুঝলেন ফরজ গোসলও জানে না আদেশের মধ্যে আছে যার একটা যার একটা কেশরিমান জায়গা শুকটা থাকলো আমি আল্লাহ পাক তাকে দুজोगे জ্বালাবো কেমন কথা এটা আল্লাহ পাকের নবী করেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক তাসালা ওয়া মাউজা হুশারাত ইল্লাম ইয়াফসিলহা ফুইলা কাজা ওয়া কাজা আমিনান নার যে ব্যক্তি চুল পরিমাণ জাগা শুকনা থাকলো এ কান্দার এখান দিয়ে মনে করেন এখান থেকে একটা ব্রান্না করছে এখান দিয়ে আপনি আঙ্গুল দিয়ে পানি পোষাইতে হবে এবং নাকের নরম পর্যন্ত পানি পোষাইতে হবে বড় করি গড় করি কুলি নামে যাবেন শুনলি দাবি করলে হইবে না কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছেন যখন তোমাদের গোসল ফরাজ তখন তোমরা আপনার এভাবে নামাজের আগে দিই আজান দেওয়া হয় আজান দেওয়া হয় আজানের ফজিলত আদেশের মধ্যে আছে। আদেশের মধ্যে আছে। জুমাতে পাশক্ত নামাজে যে ব্যক্তি আজান দেয় আল্লাহ বছর করে আজান দেয় বেচারা আল্লাহর হয়তো তার গলা সুন্দর নজানকে তুচ্ছ করে সে কাপড়ে যাব আজানকে তুচ্ছ করলে কি পরে যাব কারণ আজান শরিয়তের একটা আইন একটা হুকুম আদানকে তুচ্ছ করা যাবে না আল্লাহ আমার যে উম্মর আজান দিবে আমি নবী বললাম দু আগুন হারাম সাত বছর কি দিলে আজান দিলে দু আগুন হারাম নামাজের আগে আজান দেওয়া হয় মধ্যে আছে আজান দিল গরু ছাগল জিন ইনসান পশু পাখি শুনলো সবাই মহাজানের পক্ষে যত মাইল আওয়াজ গেল পক্ষে সাক্ষী দিবে মহাজানের পক্ষে কি দিবে বলেন সাক্ষী দিবে সাক্ষী দিবে যার লাফাক ইনি এভাবে আপনার বান্দাকে বান্দিকে ডাকছে নামাজের দিকে ডাকছে শান্তির দিকে ডাকছে ধর্মের দিকে ডাকছে আল্লাহের নবিয়া সাদ করেন গরু ছাগল জিন ইনসান পশু পাখি শুনলো সবাই মোহাজানের পক্ষে আল্লাপাকে দরবারে সাক্ষী দিবে আজকে আজ আওয়াজ করতেছি বসলাম আমরা আদিস করে বলতেছি জমিনটা আমাদের পক্ষে কি দিবে বলেন তো সাক্ষী দিবে সাক্ষী দিবে হুবহু মোয়ার্জনের দিবেন কিন্তু আমরা তো তখন বিড়ি খাই সিগারেট খাই আমরা গল্প করি ফেপার সাই এত বড় চলে গেল এটা আমাদের কোন খবর নাই যেগুলো এগুলো খবর নাই আজও আবাদত নাই এগুলো খবর রাখে কোন মাসে যাহা বলে তোমরা তাহা বলো তোমাদেরকে মুহাজনকে দেওয়া হবে এবং নামে কোরআন শরীফের আয়াত আছে তাকে বন্দার দাম দুক বা না দুক আর কি আসে আর কি আসে আর যা কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছেন অমান ও ইলাল্লাহ। আমি বড় মুফতি বড়ো আলম এগুলা পরিচয় নয় আমি একজন মুসলমান এটা হলো সবসাইতে বড় পরিচয় আমি একজন ইমানদার আমি একজন মুসলমান আমি একজন নবীর উম্মরণ আল্লাপ বলছেন সমস্ত কি বলেন না বাই ভাই এটাই বড় পরিচয় কোরআন শরীফ আল্লাহ বলছেন সমস্ত মোহমেন হলো বাই ভাই আর সমস্ত মোহমেন ওরা হলো বইন বইন कलम दी लेखे इसलाम क्योंकि आई मे भाज নামে ফিট কথা ঠিক কথা ঠিক নেই ডাকতেছে এবং যে ব্যক্তি আদান শুনি এ দোয়াটা ঘরিব আসাদু আল্লাহ তার জীবনের সমস্ত সগিরা গুণা আল্লাহা কি করি বলেন তো ভাই মাফ করে দিবেন জীবন মাফ করে দিবেন এভাবে আমার ভাইরা নামাদের কথা আমার বলতে বলছেন নামাজের আগে পরে আর বলে যে আমরা দুরশ্বরী পড়ি না গাছে শুনলো বাঁশে শুনলো মাটিতে শুনলো এত বড় মৃত্যু এত বড় অপবাদ দিল এত বড় বিলম্বর ব্যক্তি আহা! যে ব্যক্তি আজানার পরে চলে গেল খবর নাই না আজান দিছে আমরা হাসা হাসি করি গল্প গুজব করি দোয়াটা ভরি না দূরতো ভরি না বলছেন আজান হওয়ার পর তোমরা তারপরে দোয়া করিবা আল্লাহ করা যাবে মহাজ করবেন ইজ্জত করবেন সালাম করবেন মুসাফা করবেন হাদিয়া দিবেন আর বলবেন মহাদ সাহেব মাসাল্লাহ বহুত বড় কামে আছেন আমরা তো সুযোগ নেই পাইলাম না আমরা বোধ ব্যক্তি আছি আমরা মহাজন সাহেবকে আমরা তুচ্ছ করি আমরা বোধ ব্যক্তি আছি আমরা মহাজন সাহেব অপমান করি দেখেন এখন মনে গেল নামাজটা না পড়ি আসরক্ত না গিরক্ত গরু কিনে গরু এক গরু আমি আরেক গরুক্ত নামার শেষ তিনিয়া বারো এই বারো ফর শেষ আদায় করব আজিব একটা তো আমরা কত বোকা আমরা কত বেকুব আমরা কত জাহেল। আমরা কত জাহেল। आल्लाई पता आज दास मानुष के खुशी कर आल्ला बेचार कर आल्लाछ दिन पर मानुष के तार बेचार कर दे आल्ला खुशी মানুষকে বেজার রাখে আল্লাহবাক মানুষকে তার উপরে খুশি করি দেয় কিছুদিন পর আল্লাহ শীতকাল আরো কষ্ট বাবারে বাবা ফজরের নামাজ আরো কষ্ট যে ব্যক্তি ফজরের নামাজ না ভরি আটটা বাজে ঘুমত্তে উঠবো তার কানে শয়তানে পোশাক করে থাকতো শূন্য তার কানে পেশাব করে কে কন তার কানে পেশাব করে কে আচ্ছা কন চিন্তা করেন কত বড় কাফের এর মতো আন্তর্জাতিক কাফের আর আসেনি শয়তানের মতন আন্তর্জাতিক কাফের আর আসেনে আবার ফেসাব তো এমন না ফাঁক আবার কার ফেসাব তোলে ইটা কেমন নাফাঁক ইটা কেমন না ফাঁকে যে ব্যক্তি ফজর না बाल शैत नहीं पेशाब करी दे सैतान तार दोनो कने पेशाब कर पेशाब करूक इन चाहिए तो शरीर मध्य प्रथम कतार पथम कतारे की কুটি কুঠি সইত আমার উম্মি দিয়ে তার মত বই করি প্রথম কাতারকে বিস্তম বলছেন কত কুটি কুটি সব আজান দিলে যদি আমার উন্মত জানতো তো আমার উন্মত সে প্রতিযোগিতা দিয়ে কষ্টির আমার উম্মা যদি জানতো গরমকালে জোরের নামাজ মসজিদে আসি পথে গারে সালাফিরা করি আসতে হবে যত কষ্ট আর ফজরে এসারের নাম অলসতা ফজরের নাম হচ্ছে না অলসতা মানুষ কম দেখা যায় এই আমার উম্মদ ফা ভাঙ্গা ফা হইলো হাঁটু দি হইলো এই গুরুত্ব সেই গুরুত্ব নাই আমাদের টিভি রেখা দিলা দিল আমাদেরকে গভে গভে গভে গে খা দিল আর ফেফার বাবা কোন একটা বিষয় হইলে একটা কিছু ঘটলে তারা হজের নিয়ত করি বাড়িতে গেছে তারা হাজি হিসাবে লব্বাইক আর লব্বাই বলিয়া মৈতানা হাসরে উঠবে তারা হস করতে না ফাইলো হস করতে বলেন না ফাইল আল্লাহ আল্লা এদেরকে হাজি বানাইয়া মজানা হাসবে ধরেন তারা নিহত খারস করি বাড়ির থেকে গেছে গেছে কিনা বলেন না আচ্ছা তো দেখেন হাদেশের মধ্যে আছে হাদেশের মধ্যে আছে যে ব্যক্তি যে ব্যক্তি বনে করেন শহীদ হইতে পারে নাই दोआा कर दोलाहबाक मारा गेले शहीद ना हूल शहीद मरत शहीद ना हो शहीद ना हूल आल्ला मेहरबानी আল্লাহাকে যে ব্যক্তি শহীদ হওয়ার জন্য দোয়া করবে বিষ্ণায় মারা গেল বিষ্ণা মারা গেল আল্লাহ তাকে শাহাদাতের মর্তবা দান করবেন তো ভাই কিছু কথা বললাম নামাজের কথা আজানের কথা জমাতে কথা কথা বলেন এই সমস্ত মাহফিল মাসাল্লা পুরো মাহফিল ভর্তি মাঠ বর্তি আজকে জুমাবারও বড়দিন সাতটার মধ্যে বড়দিন জুমাবার আর এভাবে বছরের মধ্যে বড়দিন হলো আরফাতের দিন আরফাতের দিন ন তারিখ এই দোয়াটা ভরলেন اشهد ان لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اي دعاটা পড়া সুন্নাত আরফাতের দিনে দোয়াটা পড়া সুন্নাত اشهد ان لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير এই পুস্তকটা সেখান থেকে সাবানো হয় নাটকের বই পড়া হারাম সিনেমার বই পড়া হারাম নভেল বই পড়া হারাম এগুলোর দ্বারা কলম নষ্ট হয় দামাক নষ্ট হয় চল্লিশটা হাদিস যে বৃত্তি পড়াই দিবে শুনাই দিবে আমি ওনাকে সুপারিশ করি দেখেন এই পুস্তকরা এমন পর্যন্ত উন্মতের কি দরকার সব কথা বলে দিছে এভাবে এখানে মধ্যে আছে আজকের আধুনিক বিশ্ব আজকে বিশ্বের মধ্যে কিভাবে আজকে আমরা ইসলামকে হারাইলাম পাগল না এই মার্কিন মার্কিন একটা দলের মধ্যে তাদের তাবুর ভিতরে তারা কোরআন শিল্প অপমান করছে এ কথা এখানে আছে এবং গুরুত্বপূর্ণ বিষয় আছে আমার ভাইরা প্রত্যেক ভাই প্রত্যেক ভাই একটা একটা পুস্তুক নেবে আর প্রত্যেকবার এই একদিনই জায়গোই আমরা পরে কেসি খেঁচি পেছতে হয় প্রত্যেক ভাই একটা একটা খুশ তুটেন আর দশ টাকা ইনশাল্লাহ আর দর্শই পড়েন আল্লাহ সালে আলহ ওয়া আলিহি আসহাবিহি সালে আলিহি আসহাবিহি সালে আল কোনটা পর্যন্তরীফেন আল্লাহ আলিহি ও আসহাবিহি ও বারিকম আল্লাহ আল্লাহ সয়দিন মোহাম্মদ ও আলিহি ও আসহাবিহিম আল্লাহ আলহ সয়দিন্ম আলিহি ও আসহাবিহি ও বারিকম আর টা দুশোর মধ্যে আসে যে বিচিশ বার ফোরবে মারা গেলে শহীদ দনিক কবার কবার আল্লাহ হুমা বারিকল না ফিল মাফিমা বা পঁচিশ বার আল্লাহ আল্লাহাক আপনাকে মারা গেলে শহীদ মর্তব্য দান করবে একটা দোয়া আছে আল্লাহ হিসাব ছাড়া আল্লাহ হাসি হিসা বাহি রুমা হাসি হিসা বাহিন এ দোয়াটা বেশি বেশি পড়বেন একটা দোয়া আছে আল্লাহাকের আসর নিছে। एक एक स्पेशल गुदाम आई गुदाम बनार जन नाजल कर